আব্দুল্লা ইবনে উমারদ ইহত আলাহ নবীসাল্লিয়ামকে বলতে শুনেছেন যে ব্যক্তি শিকারী কুকুর কিংবা পশু রক্ষাকারী কুকুর ছাড়া অন্য কোনো কুকুর পোষে সে ব্যক্তির স্বভাব থেকে প্রতিদিন দু কিরাত পরিমাণ কমে যায়